আবু হুরাই রাহ রদিলাহতালন হতে বর্ণিত একদল লোককে নাবি সাল্লাহ আলসালাম হলফ করতে বললেন তখন কে আগে হলফ করবে এ নিয়ে হুড়োহুড়ি শুরু করে দিল তখন তিনি কে আগে হলফ করবে তা নির্ধারণের জন্য তাদের নামে লটারি করার নির্দেশ দিলেন